বিসমিল্লাহ রহমান রহিম শিল্পী মশিউর রহমান ইসলামী গানের জগতে সাম্প্রতিক কালের পরিচিত নাম সুরকার হিসেবে রয়েছে যার সুখ্যাতি মশিউর রহমানের তৃতীয় অডিও অ্যালবাম কিসের ব্যথা বাঁচে সিএইচপির এবারের প্রযোজনা শব্দধারণ মাসিন সাউন্ড সিস্টেম পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা